محمد رسول الله محمد رسول الله ارجو رضاك الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا दूर का सुप्रिय दर्शक श्रोता जरा विश्व विभिन्न अवस्थान ए आयोजन अंश ग्रहण करक आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हम आलोचना करतेमे सामने इसलमी अकिदा जी धारणा विश्वास पोषण ना करल कबूल है ना आल्ला दरबारे কোনো আমলই কার্যকরী হয় না অর্থাৎ সেটা হলো সঠিক আপিদা আর এর আলোকে পর্বভিত্তিক আলোচনায় আমরা ইতিপূর্বে আপনাদের সামনে তাউহিদ এবং তার প্রকারগুলি উল্লেখ করেছিলাম এবং সাথে সাথে উত্থাপিত হয়েছিল তাউহিদ বিধ্বংসিকারী তাওহিদ বিধ্বংসী যে শিল্প সেটা কত ভয়াবহ তার ভয়াবহ পরিণতির উপরেও আমরা আলোকপাত করেছিলাম আজকে तरी धारावाहिकतरा सामने उपस्थापन करते चाची शीर्कर प्रकार शीर्क मार्क गुना जै आल्लाफ करना इतिपूर्वे अवगत होता चीनार्जन तार प्रकारगुलो सम्मानित आलोचक वृंदर का जेनेब इनशाअल्लासुन एपर्य जरात्रणे आज के सम्प्रचार केंद्रेस्थित हो सम्मानित आलोचक वृंद तर संगे परिचय करिए दी এসেছেন শেখ এবং আছেন শেখুল্লাহ এবং শেখ আকরাম উজ্জামান বিন আবাইকুম আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে আমরা শেখ আকরাম কাছেই প্রথমে যাচ্ছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলুন শির্কের প্রকারেদ সমূহ কী কী তৌহিদের বিপরীত তৌহিদ বিধ্বংসী এক নম্বর এবং প্রধান যেটা কারণ সেটা হলো শির্ক আমরা শির্কের ভয়াবহতার ব্যাপারে বলেছি যে শির্ক হলো ইসলাম ভঙ্গের কারণ শির্ক হলো জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ শির্ক জাহান নামে চিরন্তন অধিবাসী হওয়ার কারণ শির্ক আমল এবাদত ধ্বংসকারী একটা অন্যায় অপরাধ আল্লা তবরকতলা এই শির্কের অবস্থান তিনি নিজেই কোরআন মাজিদের ভিতরে বলেছেন। সুরা লোকমানের মধ্যে আছে লোকমান আলহিসাল্লাম তার পুত্রকে উপদেশ দিতে যে বলেছিলেন বিরাট ধরনের জুলুম যেখান থেকে আমরা এই কোরআনের আয়াত থেকে আজ করতে পারছি যে শির্ক যে বড় ধরনের আছে রসুল্লাহ তাও সির্ককে সবচেয়ে বড় জুলুম বলে আখ্যা দিয়েছেন এখান থেকে আমরা বড় সির্কের সন্ধান পেয়ে গেলাম রসুল্লা স্লামের আর একটি হাদিসে পাওয়া যায় তিনি বলছেন লক্ষ্য করে বলছেন তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে যেই অপরাধকে ভয় করি সেটা হল সির্ক আসগার ছোট সির্ক সাহাবাহিক রাম জিজ্ঞেস করলেন ছোট সির্ক তিনি বললেন আর রিয়া রিয়া হচ্ছে ছোট শির্ক আলহামদুলিল্লাহ আমরা কোরআনের আয়াত থেকে এবং রসুল্লা সাল্লামের হাদিস থেকে লোক স্পষ্ট জানতে পারলাম যে শির্ক দুইভাগে বিভক্ত প্রধানত আমরা দুই ভাগে বিভক্ত দেখছি বড় শির্ক জুলম আজিম আর রসুল বলছেন ছোট শির্ক কিন্তু আবার ভয়াবহ এটার ব্যাপারে সাধারণত যেগুলো করে মানুষ তার কর্ম হিসাবে তাতেই কিছু তার ওয়াজানতে অনেক শির প্রকাশ পেয়ে যায় আসবো আপনার কাছে আমরা শেখ মাহমুদুল হাসান ধন্যবাদ আমরা ইতিমধ্যে জানলাম যে শিখ দুই ভাগে বিভক্ত ইমানকে বিধ্বংসী করে দেয় শুধু তাই নয় যে আমরা মুসলমান হিসেবে নিজেকে আর পরিচিতি ধরে রাখতে পারবো না এবং আল্লাহ নবী সেই ব্যাপারে বারবার সতর্ক করেছেন আন একাডিমের সবচেয়ে বেশি যে বিষয়ের উপর ভয়াবহতা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে বড় ধরনের শের বড় ধরনের শেরকে যেমন আমরা দেখি যে মূর্তির এবং আল্লাহ তাদেরকে বলেছে। যদিও তারা আল্লাহকে এক বিশ্বাস করত কিন্তু কাছে যেতে পারবে না মনে করে তারা মনে করত ইউকারিব ইজুল্ফা আমরা মূর্তিগুলোকে মানুষের বানানো প্রতিমাগুলোকে পূজা করি এই জন্য যে ওই প্রতিমাগুলোই আমাদেরকে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে সহযোগিতা করবে মূর্তি পূজা করা যেমন मध्य देखी जिसके आल्लर पुत्र हिसे सब्यस्त कर स्त्री सब्यस्त कर আপনি কিছু বলুন শেরকের প্রকার সম্পর্কে আমরা কিছুটা জানলাম কোন কোনো বিজ্ঞ আলিমগন শেরক আরো এক দৃষ্টিকোণ থেকে বিভক্ত করার চেষ্টা করেছেন সেটি জনগণকে সুষ্ঠ নয় ভাবে বোঝানোর বড় শের যেটা সেটাও হতে পারে এবং ছোট শেরক যেটা সেটাও শের খাফি হতে পারে তাই বলা যেতে পারে যার বাংলা অর্থ করলে তাই গোপন গোপন এই বলা যেতে পারে যে শের साधारणतभक्त हमारे दिखा जा सब चेहर भयार नाम हलो शेर के आखबार और जार परिणत शेर के छोटो शेर केफीओ होते शेर के बाद जाली जमन शर के आखबार प्रकाश्य एक आल्ला शेष दाय लिप्त होर के आखबार और शेर के जलिय हो आज मानूष एम शर के लिप्त हो देखा जा आल्ला सुबहना आल्ला केमन भलोबाशे आल्लाओ सरकम तर अंतरे भलोबाशे एट कैकबार आल्ला समपरए भलिदी और का आकबार ये बाह्यिक भाव में देखा जाता हलो शेर के खफी तेल शर के आकबर शर के জালিও হয় প্রকাশ্য হয় আবার সেরকে খাফি অপ্রকাশ্যও হয়ে থাকে ঠিক তেমনইভাবে সেরকা আসগার যেটা ছোট শের। এটাও প্রকাশ্য হয়ে থাকে এবং গোপনীয়ভাবেও হয়ে থাকে প্রকাশ্য হয়ে থাকে যেমন সাধারণত যে সমস্ত বিষয় যেগুলি বিভিন্ন রকমের কুফরি বা বিভিন্ন রকমের কথাবার্তা ইত্যাদি দিয়ে জিনিসপত্র দিয়ে তাবিজ তবজ তৈরি করা এটা সেরকে আসগার সাধারণত হয়ে থাকে যেটা জালি প্রকাশ্য দেখা যাচ্ছে षयी जेमन किस कथा एक जो व्यक्ति कथा बस लल्ला आल्ला के बद दिए अन्य नाम कसम कर बसलोट अनेक समय शेर के अस्गार है जेटा बाह्यिक भाव तेम एक बड़ो देखा जा सूतरा शर मेन विषय बुझब जो शेर परिणतर दिक्कत आसल हे दुई प्रकार एक हल शर के आकबार जर परिणति भयावह बो बोलते যেটি বড় ধরনের শের আর শেরক আসগার যেটি ছোট শের এটা সাধারণত ইমান থেকে বের হয়ে যাবে না কিন্তু বড় ধরনের গুণাহে অপরাধে লিপ্ত হয়েছে আল্লাহ রবাহ আলমিন ইচ্ছা করলে এই অবস্থায় সে মারা গেলে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারে না বা প্রমাণ হয় না তবে তিনি বড় পাপের সিরিয়াল দিতে গিয়ে সবচেয়ে বড় পাপ সিরকে উল্লেখ করেছেন আর তার মুখের বিবরণে একবার বোঝা যায় শিরকে খাঁফির কথাটি তিনি বললেন আকবরুল কাবায়ের সালাসা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো তিনটি তার এক নাম্বার বড় পাপ হলো আল এশরাক বিল্লা আল্লাহর সাথে সেরেক করা রাসুল সাল্লাহ সাল্লামের এই কথাই কোনো ভাগ বুঝা যায় না সিরকে বড়ো পাপ তবে তিনি ওই কথাটি যখন বললেন যে আমি তোমাদের উপরে একটা বিষয়ে বেশি আশঙ্কা করছি সেটা হচ্ছে আর আসিরকুল আসগার ছোট সিরক তখন সাহাবিমন জিজ্ঞাসা করলেন ছোট সিরকি তখন তিনি বললেন তা হচ্ছে আর রেয়া ও লোক দেখানো কর্ম লোক দেখানো কর্মের কথা আল্লাহ আল্লাহতালা বিভিন্ন জায়গাতে বলেছেন আল্লাহ রসুলো বলেছেন যেমন সুরা মাউনের শেষে বলা হয়েছে ওয়ুরউ না ওয়া ওন আল মান ওরাই মিথুক ওরাই জাহান নামের খড়ি যারা লোক দেখানো কর্ম করে আর মানুষকে সামান্য জিনিস দিতে কৃপণতা করে আপনার কাছে নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 बृहस्पतिवार रसुल्लाम्ला दिन ज्ञान दान करें सही बुखारी प्रथम खंड इल्माय हाथ संख्या अल्लाह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 कुरान भल भाव बुझवार जी की विषय ज्ञान राखा जरूरी সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবারও আপনাদের সামনে আমাদের ধারাবাহিক আলোচনা নিয়ে হাজির হয়েছি ফালিলাম धन्यवाद जो खैर जो विषय से तब रसुल्लाह अल्लम जे भाव विभिन्न पर्यायागल और हमारा शरियत के भावले विद्वानग जाते ग्रहण करते ही क्यों ना रसुल्लाहल्लम इन्ना रोका शरकुन নিশ্চয় ঝাড়ফোঁক দেওয়া মাদুলি কমরে বা বাহতে কোথাও ঝুলানো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার এসব মাধ্যম অবলম্বন করা সির কথা বললেন এটাও সির কিন্তু মানুষ যদি অন্যকে ডাকে আল্লাহর স্থানে সেটাও সির তাহলে এটা আমাদের একটু মেপে দেখলে বোঝা যায় যে দুটা এক নয় দুটা এক নয় জি বিপদে পড়ে মানুষ যদি অন্যকে ডাকে আর যদি কাছে। আলহামদুলিল্লাহ যেখানে আল্লাহ বলছে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট সিরকে তাহলে বোঝা যায় যে বড় শির্ক একটা আছে তারপর বড় শির্কের তো আমরা তাহলে এখান থেকে একটা পাচ্ছি তারপরে আমরা শির্কের প্রকার ভেদ যেটা করছি ফলাফলের দিক থেকে আমরা যদি দেখতে যাই তো দুই ভাগে বিভক্ত এখানে এরকমটা আছে যে শিল্ক আকবার আবার কত ভাগ আছে শিল্ক আসগার ছোটো সির্ক এবং বড় শির্ক তার কারণ শিল্কের যে ভয়াবহ পরিণাম বলা হয়েছে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম অনিবার্য চিরন্ত নদীবাসী হবে তারপরে তার আমল সমস্ত ধ্বংস হয়ে যাবে এই যে পরিণামগুলো এগুলো কিন্তু ছোট শিল্পের ক্ষেত্রে নয় এগুলো বড় শিল্পের ক্ষেত্রে এবং আমরা যেটা দেখব যে তৌহিদদের আলোচনা করতে যে। আমরা যে এবাদতের বিভিন্ন নমুনা তুলে ধরেছিলাম যে এবাদত বিভিন্ন প্রকার আছে এবাদত কালবিআ অন্তরের এবাদত যেমন বলছেন যে অন্তরের এবাদত মানে গোপন আর অন্তরের আবাদতো একটা না অনেক আছে তওয়াক্কল করা ভয় করা আশা আকাঙ্ক্ষা করা ভালোবাসা আমি কিছু মানি না এই যে মনে মনে বিশ্বাস রাখা এটাই কিন্তু এক ধরনের শির এবং এগুলো হল গোপন শির কিন্তু বড় এই জন্য আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি ছোট সিরিকের ব্যাপারে এর অর্থ হলো এটাকে যদিও ছোট বলা হয়েছে কিন্তু এটা কোনো ছোট পাপ নয় এটা হচ্ছে বড় ধরনের একটি গুণা গুনার ক্ষেত্রে এটার ভয়াবহতা কিন্তু কম নয় তবে অপরটি তুলনামূলক আলোচনা করবে তখন তার মনের মধ্যে যদি আসে যে আমি আমাকে মানুষ নামাজি বলবে হজে যাচ্ছে এই জন্য যে আমাকে মানুষ হাজি বলবে দান করছে জন্য আলহাজ লিখবে অথবা দানবীর বলবে এই জাতীয় যে চিন্তা সেটাকে বলা হয়েছে বা লোক দেখানো বলা হয়েছে এবং সেটা একটা সিরিকে অংশ আর এটা খুব সহজেই মানুষের অন্তরকে আক্রান্ত করতে পারে বড় সিরিখকে মানুষ ভয় পায় জানে যে এটা সিরিক এটা করা যাবে না কিন্তু ছোট সিরিকটা অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে মানুষের অন্তরকে আক্রান্ত করে এটা একটা জীবাণু আর এই জীবাণুটাতে সমাজের এবাদত যখন এই জীবাণুতে আক্রান্ত হয় এই জন্য এবাদত যে সুন্দর ফলাফল হওয়া দরকার সেটা আমাদের সমাজে আসে না এটার কারণ হলো। যে এটা ছোট ধরনের ধরনের আক্রান্ত হয়ে আছে একটু গুরুত্ব কমিশাল্লাম যে হাদিসটি বললেন এটা কাকে লক্ষ্য করে বললেন এটা লক্ষ্য করে বললেন সাহাবাই কেরামদেরকে পরবর্তীতে সকলেই কিন্তু সাহাবাই কেরামদেরকে মানে এর মানে বোঝা যায় যে যারা ভালো মানুষ যারা দিনদার মানুষ এদের মাঝেই আশঙ্কা রয়েছে এই ছোট সের চলতে ফিরতে উঠতে বসতে শুধু এই নয় বরং মোসনাদ আহমদের অন্য একটি শহীদ সূত্রে প্রমাণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন সেখানে আহমদেও এসেছে বললেন যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে দাজ্জালের ফেতনার চেয়েও যেই সমস্যার আশঙ্কা করছি সেটা হলো শেরকে আকবার তিনি দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন একজন মানুষ সালাতে দাঁড়ালো সে সালাতে দাঁড়াচ্ছে ঠিকই কোনো সন্দেহ নেই আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত করছে ইমানের পরেই কিন্তু তার সালাদটাকে সুন্দর করছে কেন রাজুলিন যেন কোনো মানুষ তার দিকে দৃষ্টি দেয় আর সে ভিতরে একটা চিন্তা রাখছে শুধু যে মানুষ বলবে আমি একজন খুব ভালো নামাজি এই কথাটা যেন কেউ বলে এজন্য তিনি সুন্দর করার সালাদ আদায় করতেছেন তাহলে এটাই হলো তার শের অন্য হাদিসে আসছে হাদিসে কুদ্সি আল্লাহ সুহানা বলছেন মান মানে আমিলি कबुल आशाना छोट ब যে সুপ্রিয় আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তাতে একটি আলোচনা খুব সহজে স্পষ্ট হয়ে গেল যে আসলে সির্কের ফলাফলে ছোট বলে কোনো জিনিস নেই না অনেক সময় মানুষ ভাবে যে এক কবর কাছে কিছু চাইবো কবর বা আর কি দিতে পারে এটা তোর অন্তরে বাধা দিতে পারে কিন্তু সলাত আমি আদায় করছি কেউ আমার ঘরে ঢকলো, তখন সলাত আদায়ের গতিতে স্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার এইটা তার অন্তরে তেমন বাধা আসবে না অথচ তার সিরক এবং এক পর্যায়ে এ বাদতে উনিশ হয়ে গেল কাজে সেটা বড় সির্ক হয়ে গেল আসলে এখন সব সির্কের মূল আলোচনা এটাই হয়ে গেল যেটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন মাজ রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলী আসসালাম আমাকে দশটি জিনিসের আদেশ করলেন হসিয়ত করলেন তার প্রথমটুই হলো লাগলা ঐন তা ও হরিকতা তুমি আল্লাহর সাথে সেরেক করো তোমাকে জালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও সব সিরককে সামনে রেখে এ হাদিসটা সামনে রাখলে আমাদেরকে এটাই মেনে নিতে হয় যে আসলে সক জ্ঞানে কোন শির্ক করার মতো অবকাশ যেন ভিতরে সৃষ্টি না হয় এ ব্যাপারে মানুষকে প্রাণপণে জীবন বাজি রেখেই চেষ্টা করতে হবে আল্লাহ একটা জরুরি বিষয় যেহেতু আমরা প্রকার আলোচনা দুই প্রকার করলাম অবশ্য এই প্রকারগুলোরও প্রকার আছে ওগুলো কোরআনের দলিল সহ হাদিসের দলিল সহ আমরা উল্লেখ করব তবে এখানে যে জরুরি বিষয়টা ক্লিয়ার করা দরকার সেটা হলো শির্ক আকবর বড় শির্ক এবং আসগার ছোট সির্কের পার্থক্য নির্ণয়ের কিছু মূলনীতি গুলো জেনে নেওয়া দরকার নাহলে তো হলত মলত হয়ে যাচ্ছে কোনটাকে বড় শির্ক বলবো কোনটা ছোট শির আসলে এই দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে বড় শির্ক হল যেটার মাধ্যমে একজন মানুষ ইসলাম থেকে বহির্ভূত হয়ে যায় এর আগে আমরা বলেছি যে শির্ক হলো সবচেয়ে ভয়াবহ সবচেয়ে বড় পাপ মহাপাপ সবাই মুখস্থ করে গেছে। এর একটা সবচেয়ে ভয়াবহ ক্ষতি হলো ইসলাম ভঙ্গ হয়ে যায় কিন্তু ছোট শির্কের মাধ্যমে ইসলাম বঙ্গ হয়ে যায় না বড় শির্ক করলে তার অতীতের আমল সহ বর্তমান এবং অতীত সব আমল ধ্বংস হয়ে যায় কিন্তু ছোট শির্কের মাধ্যমে শুধুমাত্র যেই আমলে এই ছোট শির্কটা পোষণ করেছে যেই সলাতে বলল চিন্তাটা আসলো যে আমি ওই যে হুজুর এসেছে ওই যে আমার মালিক এসেছে ভালো করি না মাসটা সলাতটা তো আল্লাহর জন্যই শুরু করেছিল মাঝখানে এসে ওই লোক না আসলে ঠিক মতোই হয়তো তার কারণ আপনার অন্য সেটাই ফলাফল নষ্ট হয় না আপনি জেনা করলে এবাদত নষ্ট হয়ে গেল না পাল্লায় উঠবে নেকির পাল্লায় নেকি এবং গুনার পাল্লায় গুণা উঠবে এই দিক থেকে কিন্তু ছোট শির সাধারণ কবিরা গুনার চেয়ে বড় এটা আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা এটা দেখলাম যে ছোটের কারণে আমার আমল শুধু মনোভাব পোষণ করেছে এখানে যে বিষয়টা খুবই লক্ষণীয় যে নামাজ অবস্থায় আরেকজনকে দেখানোটা হলো রিয়া এবং শের আসুন আমরা ছোট বড় জলি খবির সব ধরনের সিরিখ থেকে বেঁচে থাকতে আন্তরিকভাবে সচেষ্ট হই এবং মহান আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন ওয়া বিহামদিকা শাহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আল্লাহু ইয়া <محمد رسول الله> <محمد رسول الله> <أرجو> رضاك يا মোহাম্ম রসুল্লা অ্যাঁ রহমোয়া কে অঞ্চল করি মো মালো অঞ্চল আই فيك الرجاء রাজা আমি মোহাম্মদী আপনারা দেখছেন পিভি বাংলা ম্যারেজ ও ডিভোর্সে